বুদ্ধি বিবে পশ্চিমা ইঙ্গিতে গদ্ীতে বুদ্ধি বিবেকে খাচ্ছে এখন পশ্চিমা ইঙ্গিতে নাস্তিকতারে মনসিয়ানা পদ্ম গদ্যগিতে ধর্ম শেখাই বিধর্মীদের দীক্ষিত পণ্ডিত सारा खन हकर पथे चलते सदा अटल राखो मन अटल राख मन आल्म आल्हमदुल्ला অসলাত আল্লাহ নাবী সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় মানসিক গোলামী মুসলিম উম্মার পরাজয়ের প্রধান কারণ পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বরাবরই ঘটছে যে অঞ্চল দখলের মাধ্যমে সমকালীন সবল জাতিগুলো দুর্বল জাতিগুলোকে পরাজিত করে নিজেদের গোলামে পরিণত করেছে তবে যখনই বিজিতদের শক্তির সূর্য অস্তমিত হতে শুরু করেছে তখনই গোলামির জিনজির ভাঙতে শুরু করেছে কিন্তু আধুনিক যুগে শক্তিশালী জাতিগুলো দুর্বল জাতিগুলোকে অঞ্চল জয় করা ব্যতীতই গোলাম বানিয়ে নিচ্ছে আর এই গোলামি এতটাই ঘৃণ্য জঘন্য যে বিজয়ী জাতির পতনের পরও যেমনটা তেমনই রয়ে যায় দৈহিক গোলামি অতটা ক্ষতিকর ও নিন্দনীয় নয় যতটা নিন্দনীয় ও ক্ষতিকর মানসিক গোলামি কারণ একটি জাতির চিন্তা চেতনা যদি স্বাধীন হয় তাহলে তারা কখনও পরাজয় মেনে নেয় না এবং সুযোগ পেলেই স্বাধীনতা ছিনিয়ে আনে অপরদিকে কোনো জাতি যদি মানসিক গোলামির শিকার হয়ে পড়ে তাহলে ভেতর থেকে তারা নিজেদের মত করে চিন্তা করার যোগ্যতা হারিয়ে ফেলে মানসিক গোলামির শিকার জাতি আপন মস্তিষ্কে চিন্তা করে না পরিস্থিতিকে তারা নিজেদের চোখে দেখে না প্রভুরা যেদিকে খুশি তাদের চিন্তার গতিকে ঘুরিয়ে দেয় বড় ব্যাপার হলো নিজেদেরকে এরা গোলামি মনে করে না ভাবে আমরা তো স্বাধীনই আছি মানসিক গোলামির সবচেয়ে বড় ক্ষতিটা হলো মানসিকভাবে গোলাম জাতি ভালোকে মন্দ আর মন্দকে ভালো ক্ষতিকে উপকার উপকারকে ক্ষতি শত্রুকে বন্ধু আর বন্ধুকে শত্রু রাহজনকে রাহবার আর রাহবারকে রাহজন মনে করে খিলাফতের পতনের পর থেকে আজও অবধি মুসলিম উম্মা এই মানসিক গোলামির শিকার এই গোলামির বিষক্রিয়া মুসলমানদের মস্তিষ্কে এ ধারণা বদ্ধমূল করে দিয়েছে যে এ যুগে ইসলামিক খিলাফতের কোনো প্রয়োজন নেই সময় এখন গণতন্ত্রের এভাবে মানসিক গোলামির ফলে মুসলমান গণতন্ত্রকে ইসলামী খিলাফতের উত্তম বিকল্প ঠিক করে নিয়েছে এই মানসিক গোলামি মুসলমানদের মধ্য থেকে কোরআন হাদিস অনুসারে চিন্তা করার যোগ্যতা ও অনুভূতি বের করে দিয়েছে ফলে এখন মুসলমান কোনো একটি বিষয়কে কোরআন হাদিসের আলোকে পর্যালোচনা করে না এখন তারা সব কিছুর পর্যালোচনা করে পাশ্চাত্য মিডিয়ার মাথায় পশ্চিমারা একটি বিষয়কে যেভাবে মূল্যায়ন করে মুসলমানও আজ বিষয়টিকে সেভাবেই ভাবতে শুরু করে আমাদের শাসক লেখক বুদ্ধিজীবীদের চিন্তা ও কলম আজ সে পথেই চলছে যে পথের দিকে ইসলামের শত্রুরা অঙ্গুলি নির্দেশ করে অবশেষে যখন গন্তব্যে পৌঁছায় তখন দেখা যায় এটা সেই জায়গা যা পশ্চিমা চিন্তাবিদরা আগেই ঠিক করে রেখেছে অথচ তারা মনে করে আমরা বিরাট কিছু অর্জন করে ফেলেছি আমরা অনেক কাজ করছি রাশিয়ার আফগানিস্তানে অনুপ্রবেশ আফগান মুসলমানদের জিহাদ ও বিজয় তালেবানদের ইসলামী শাসন আফগানিস্তানের ওপর আমেরিকার আগ্রাসন উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আগমন আমেরিকার ইরাক দখল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়ন আমেরিকার ওপর এগারোই সেপ্টেম্বরে আক্রমণ এবং এ জাতীয় অন্যান্য ঘটনাগুলোকে আমরা এখানে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করতে পারি এই বিষয়গুলোতে তথাকথিত মুসলমান লেখক বুদ্ধিজীবীদের মূল্যায়ন পর্যালোচনা মুসলমানদের মনে সাহস জোগানোর পরিবর্তে মনোবল হারানো কাজ করছে তাদের মূল্যায়ন মুসলিম সমাজের উপর বিরূপ ও ভুল প্রতিক্রিয়ার সৃষ্টি করছে মানসিকভাবে গোলাম হওয়ার কারণে তারা আল্লাহর শক্তিকে পরাশক্তি প্রমাণিত করার স্থলে কাফের রাষ্ট্রগুলোকে সুপার পাওয়ার সাব্যস্ত করার চেষ্টা করছে যে যা কিছু ঘটে সব কাফেরদের মর্য অনুসারেই ঘটে ওরা যা চায় তাই হয় কাজেই তোমরাও আমাদের মতো কাফেরদের মানসিক গোলাম হয়ে যাও কিন্তু কেন এই পরিবর্তন এর একমাত্র কারণ মুসলমান বর্তমান পরিস্থিতিকে কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করে না তারা তাকিয়ে থাকে পশ্চিমা প্রচার মাধ্যমগুলোর দিকে তারপর ওরা যা বোঝায় বিনা বিচারে তাই বুঝে নেয় এই সত্যটি আজ অস্বীকার করার কোনোই সুযোগ নেই যে আজ আমাদের অধিকাংশ শিক্ষিতজন পশ্চিমাদের মানসিক গোলামির শিকার কিন্তু অস্তিত্ব রক্ষা করতে হলে হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হলে ইমানি কর্তব্য পালন করতে হলে আমাদেরকে এই গোলামির শিকল ছিন্ন করে বেরিয়ে আসতে হবে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে কর্মনীতি প্রস্তুত করতে হবে বিশ্ব পরিস্থিতিকে কুরআন হাদিসের চোখে দেখার অভ্যাস ও যোগ্যতা গড়ে তুলতে হবে অন্যথায় আজীবনী আমরা পরিস্থিতি সঠিক মূল্যায়ন করতে ব্যর্থই হব আর এই অবস্থাতেই কেমতে সে পড়বে তখন না অতীতের আয়না আমাদের সঠিক চিত্র দেখাবে না আমরা ভবিষ্যতের নির্ভুল ছবি দেখতে সক্ষম হব। না আমরা ইউরোপের পুনরুত্থান রহস্য উন্মোচনে সফল হব না দ্বিতীয় মহাযুদ্ধের তাৎপর্য উপলব্ধি করতে পারব না আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধের নাটক বুঝতে সক্ষম হব না অনুরূপ আমেরিকা চীন কিংবা ভারত চীনের শত্রুতার রহস্য আমাদের সম্মুখে উন্মোচিত হবে পরিশেষে উম্মার প্রতি এই আহ্বান জানিয়ে শেষ করছি आसु मानसिक गोलमर खलसमुक्त मस्तिष्कें कुरानो हादिसर सठीक दिकनिर्देशना ग्रहण कर सबा बोझा और अमल करा तो भारत राशिया ক্ষেপণাস্ত্র আর পরমাণুকে তাই তো আমাদের তারা প্রভুর ভয়ে কভু কাঁপে না শুধু একজনকে ভয়ে করলে কারো ভয়রে থাকে না শুধু একজন কে মেনে চললে আর কারো কাছে ছোট হতে হয় না শুধু কে ভয় করলে কারো ভয়ান্তরে থাকে না শুধু একজন কে